ধর্মকে কঠিন না ধর্মকে সহজ করবাদ দাও মনে রাখতে হবে এক অংশ হইলো ধর্মকে সহজ কর ধর্মকে কঠিন করবানা সাবধান এক কথা আর এক কথা হইলো মানুষকে সুসংবাদ দাও আমার জন্য ধর্মটা কঠিন হয় নমাশাহ সহজ হয় আপনারা কঠিন করেন কেন কত বড় সালাক রসুলের হাদিস রে কই নিয়ে যায় আর কিছু কাজ সুসংবাদ দেওয়ার সিস্টেম হবে যে গুনা করলেও ব্যস্ত যাবে বিনোদ করলে ব্যস্ত এইটা বললে আমার জন্য ভালো হয় তোমার ব্যাখ্যা রসুল হাদিস বলেননি রসুল হাদিসের স্বতন্ত্র ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা কি সেই ব্যাখ্যাটা হলো রাসুল বলেছেন ধর্মকে সহজ করো কঠিন না। এর মানে হলো। নফল কাজ মানুষের ইচ্ছার উপর সেরে দাও করলেও বাধা দিও না না করলেও বাধ্য করো না এই লোক ধর্মকে সহজ করার পদ্ধতি বলেন রসুল যে বলেছেন ধর্মরে সহজ করো কঠিন করবে না এরকম অপব্যাকার পথে যাবেন না রসুলের হাদিসের সহি আমরা ফরজনামাজের পরে কেউ দোয়া করলেও তাকে বাধা দিতে পারবো না কেউ দোয়া না করলেও তাকে বাধ্য করতে পারবো না তখন ধর্মটা সহজ হইলো কথা বুঝলেন কি না করে এরা বুল করে না এরা ঠিকই করে হাদিসে আছে ফরজনামাজের ভরে দোয়া কোবলাদামাজের পরে দোয়া করছে ফরোজনমাজে রামের জমাত নিয়ে আল্লাহ রসুল দোয়া করছে কাজেই যারা করে এদেরকে যারা ভুল বলে এরা নিজেরা ভুল যারা করে না যদিও উচিত এটা কোনো দিন বেদাত হতে পারে না ফরজ নামাজের পরবর্তী দুয়ারে যারা বেদাত কয়। এরা নিজেরাই বেদাত করে গেল তোমার আর জাহান নাম থেকে বা পথ নাই এমন কথা বলব না যত বড় হবিষ্ঠ হোক যত বড় হোক তাকে বলে দাও যথারীতি তহবা করলেই আল্লাহ সব গুণা মাফ করে দেবেন এইটা হইলো সুসংবাদ তুমি গুণা করতে বলেন সুসংবাদ দেওয়ার পদ্ধতি তুমি গুণা করতে তা আল্লাহ মাফ করে দেবেন না তাক আল্লাহ মাফ করে দেবেন এইটা হইলো সুসংবাদ দেওয়ার পদ্ধতি চালাকি আল্লাহর সাথে চলবে না নবীর হাদিস নিয়ে চালাকি করলে হবে না এই পর্যন্তই না গত রমজানে যে রোজা গুলি রাখছিল না সেগুলি কাজা করতে হবে গত রমজানে যে রোজা রাখছে না সেই রোজা কাজা করে আগামী রমজান না সারা জীবন রোজা রাখলেও তোবা হবে না যে ফরজামল সময় সময়মতে করলাম না এই গত রমজানে একটা রোজা আমি রাখি নেই আগামী রমজান থেকে সারা জীবন বর সবগুলি রমজানের রোজা রাখলেও একটা রোজা যে আমি রাখলাম না ওইটার তবা হবে না কোন সময় তবা হবে আর কোনোদিন নামাজ ছাড়লাম না কিন্তু অতীতের নমাজ গুলি ফরলাম না তবা হইলো তাইলে তবা কিভাবে হয় তোমা নাই তোর সিস্টেম আছে বলেন কারো যদি কোন নামাজ বুলবশত না পরে থাকে। যখন স্মরণ হবে তখনই যেন নমাজটা পরে নেয় বলেন গুমন্ত অবস্থায় নমাজ না পড়তে ও যদি কাজা করতে হয় আল্লাহ রসুল বলেছেন মনে না থাকা অবস্থায় নমাজ না পড়লেও যদি মাথায় গন্ডগোল ধরলে কি মানুষের এইভাবেই ধরে ভুল বসত আল্লাহর পাওনা দিলাম না স্মরণ হইলে দিতে হবে আর জেনে শুনে পাওনা দিলাম না এটা দিতে হবে না এমন কথা কেউ বলতে পারে না পারলে স্মরণ হইলে দিতে হবে আর জেনে শুনে না দিলে আর দিতে হবে না এরকম কোন বিবেকবান মানুষ বলতে পারে কিন্তু আমাদের সমাজে কিছু লোক এমন আছে যারা বলে আপনার যে আপনার যে প্রাপ্য আমার কাছে ছিল মনে নাই দেওয়ার মনে হইলে ভরে দিতে হবে আর আপনার যে প্রাপ্য আমার কাছে ছিল স্মরণ আছে ওইটা দিতে হবে না এটা আগে দিতে হবে তখন হইলো কাজী সবগুলি বিধিবিধান শরীয়তে পরিষ্কার করে দিয়েছে কিছু মানুষ জানে না তো জানেই না জানে না তো জানে না এত ভালো লোকটা এটা তার জন্য তো করা বড় সহজ কিন্তু যে জানে না জানে না তো জানেই না জানে না যে এটা জানে না মনে করে আমি জানি তার এক ডাকে যদি গুম বাঙ্গে না দুই ডাকে ভাঙবে দুই ডাকে যদি গুম বাঙ্গে না তিন ডাকে ভাঙবে তিন ডাকে যদি গুম বাঙ্গে না ধাক্কা দিলে তো ভাঙবে ঠিক তেমনি যেই লোকটা জানে না মতো যে আসলেই গুমন্ত নয় গুমের ভান করেছে আসলে গুমে ধরছে না গুমের বঙ্গি দর্শে জব দিব দূরের কথা না। বার লাগি ভঙ্গি দর্শক আশা করি এবার রসুলের হাদিসের মর্মটা বুঝতে পেরেছেন ধর্মকে সহজ করো। ধর্মকে কঠিন না। তোমার আর মাফ নাই এই কথা বলব না বলো তো বা কুই স্যারে দেওয়াল মাফ করে দেবে এইটা হলো সুসংবাদ দেওয়ার সিস্টেম সুসংবাদ দেওয়ার পদ্ধতি এইবার আমরা নমাজের পরের মুনাজাতের মশলাটা বুঝতে পার। ফরজ নামাজের পরে দোয়া কবল হয় বহু হাদিস আছে ফরজ নামাজের পরে আল্লাহ রসুল দোয়া করেছেন বহু হাদিসে আছে কিন্তু চরমপত্তি না করলে যারা করতে বাধ্য করে তারাও চরমপত্তি কথা বুঝলেন কি না কি আমি আশা করি আপনারা জানেন আসরের সময় সর্বমোট আটটা খাতনামাজ আছে কোন গুণা আছে কিন্তু ফরলে সব পাবে কাজেই আসরের চার রেখাত শূন্য না ফরলে যদি দোষার উপ করে হ্যাঁ চরমপন্থী আর যে ফে না তার দূষারূপ করা ঠিক তেমনি ভাবে ফরজ নবাজের ফরের দোয়া যে করে না তারা করতে বাধ্য করলেও চরম হবে যে করে তারে করতে বাধা দিলেও চরম পথটা হবে কারণ এই দুটা বেদাত নয় এটা সব নইলে করো না হইলে না করো কিন্তু তুমি না করলে আরেকজনে করতে বাধা দেবে তুমি চরমপথি কথা কিনা দেখেন এই গেল দুয়া সম্পর্কে আরেকটা জরুরি মশালা আরো কিছু জরুরি মশালা আছে দুয়া সম্পর্কে দুয়া দুই রকমের আছে একরকমের দুয়াতে হাত তুলা সুন আর এক রকমের দুয়াতে হাত না তুলাশুন সবরকম দুয়া একরকম কোন একটা রুল আছে একটা নীতি আছে নীতিটা কি যে সমস্ত দুয়ার শব্দ এবং সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে নির্ধারিত অমুক শব্দের দ্বারা অমুক সময় দোয়া করতে হয় এই হাত না শরীয় নির্ধারিত যখন ইচ্ছা তহন করা যায় না শুধু মসজিদে ঢুকার সময় যে দুয়ার শব্দ নির্ধারিত সময় নির্ধারিত এমন দেখেন এই দোয়াটা পরিপূর্ণভাবে পড়লে এইভাবে পড়তে হয় বিস্মিল্লাহিম আল্লাহ রাসুলি আল্লাহ আবু আবহাওয়া কারণ মসজিদে ডুকতে বিসমিল্লা বলা ও শূন্যত মসজিদে ঢুককে নবী নামে দুরুদ্া ও শূন্যত মসজিদে ঢুকার দোয়া ভরা এরা তিনটা চুনত একটা হলো বলা একটা হলো দুরুৎ শরীফ পরা আরেকটা হলো মসজিদে ঢুকার দোয়া ভরা তিন চুনত একসাথে আদায় হয় কিভাবে দোয়াটা এইভাবে পড়লে আমাদি মসজিদের <laughs> এই শব্দ নির্ধারিত সময় নির্ধারিত বুঝে থাকতে বলুন হাত তুলা সুন হাত না তুলা সুন এইভাবে মানুষের জীবনে এমন কোন কাজ নাই যে কাজে দোয়া নাই অথচ আমাদের কোন অভ্যাস নাই জীবনে গুম থেকে উঠার পর সারা দিন বর যতগুলি কাজ করি সবগুলি কাজের দোয়া আছে। আবার গুমানি সময়ে দু আছে। কিন্তু আমরা এই দোয়াগুলির কোনো গুরুত্ব দিই না কেন গুরুত্ব দিই না ওই যে প্রথম দিকের কথা মালিক হিসাবে আমরা চিনি না হিসাবে জানি না নিজেকে হিসাবে জানি একটা গুলামী এই জন্য হাদিস শরীফা আল্লাহ রসুল বলেছেন সার দোয়া করাটাই চূড়ান্ত আমি ঘুম থেকে উঠার ফোরে কি দোয়া করব। আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষূর समस्त প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার মরনের পরে আবার জীবন করে দিয়েছেন সুবহানাল্লাহ ঘুম অর্ধেক মরণ ঘুম অর্ধেক মরণ মরণ কেন অনুভূতি থাকে না সেই জন্য অর্ধেক কেন প্রাণ প্রাণ বের হওয়ার মাধ্যমে যে মরণ পরিপূর্ণ মরণ আর গুম হইল অর্ধেক যদি তখন আমার কি অবস্থা এই কথাটা যারা চিন্তা করে এরা ঘুম থেকে জাগার পরে আল্লাহর গুলামি প্রকাশ না করিয়া গুম থেকে জাগার দোয়া না পারে না তাহলে গুম থেকে জাগিয়ে আমি দোয়া পড়লাম আলহামদুলিল্লাহ আর কোন দোয়া নাইবার আগে দেবো বাথরুমে ডুবতে বামা আগে দেওয়া আর আল্লাহ এই দোয়া ফরাসেরাম লেগেছেন বাথরুম এ ডুকার আসর করতে না আর মাথা ঢাকিয়া বাথরুম দেখে না। তখন জিন্তার দেখে কোনটা ভালো আপনাদের জন্য আমার সতর দেখুক শয়তানে। আমারে কোনো আছর করতে ভারুক শয়তানে বাথরুম ঢুকে অতি সহজে জিন বুতে তারা আচর করে বেশিরভাগ মেয়ে লুকে জিনে ধরে বুথে ধরে এই বাথরুমের বাথরুম এই গন্ড কারণে নাম কেন এটা নাফাক জায়গা আল্লাহর নাম নাফাক জায়গা জফলে আল্লাহর সাথে বেদি হয় এই জন্য বাথরুমের ভিতরে থাকা অবস্থায় কথা নাই বার্তা নাই জিক দোয়া নাই চোখ থাকতে হবে এই দোয়ার প্রথম শব্দই গুফরানা করে গুনা করছো তাহলে কি এইটা বড় তাৎপর্যপূর্ণ কথা দাঁত দিছ নাকি এতক্ষণের কথা বুঝে থাকলে আছে তারপরও আমার কিছুটা সাদ্য আছে কি যতক্ষণ পর্যন্ত আমার হুশ জ্ঞান থাকে ততক্ষণ পর্যন্তই তোমার প্রশংসা করতে থাকার বতর সাদ্যটা আমার আছে কিন্তু নাভাগ জাগায় থাকার কারণে তোমার প্রশংসাটুকু করতে পারলাম না যতক্ষণ পর্যন্ত টয়লেটে বসা ছিলাম ততক্ষণ পর্যন্ত সুবাহ আকা বলতে পারলাম না ততক্ষণ আলহামদুলিল্লাহ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতে পারলাম না এই ত্রুটির জন্য এই কথাটা বুঝলে আর একটা কথা বোঝা সহজ হইয়া যায় কোনটা তাৎপর্যটা না বুজার কারণে অনেকে বলে গুনা না করলে মাফেন কেন কাজেই রসুল ও গুনাগার বুঝে থাকলে তো আহ এই বই দরে নিজের কাজটা হইল বেগুন আর নবী মাফ চাইলে না করলে মাফেন কেন কুরআ শরীফের এই সমস্ত বিষয় যারা বুঝে না নিজে নিজেই যায়। তারা বলে যে নবী গুনাগার না হইলে আল্লাহ মাফ চাইতে বললেন কেন না হইলে আল্লাহ মাপচাইতে বললেন না এই জন্য ঠিক তেমনি ভাবে রাসুল সাল কে আল্লাহ প্রতিদিন মর্যাদা বাড়াইতেই আসেন বাড়াইতেই আসেন বাড়াইতে আসেন একজন একটা কথা আর আরেকজনে শুনতে পরিষ্কার শুনছে না কয় সরি শরীরটা কি ক্ষমাশাই আমি শুনতে পারলাম না এটা আমার কি হরাত ক্ষমাশাই আল্লাহ বলছেন আল্লাহর কাছে মাপ চান অপরাধের মাপা না ভদ্রতার মাপসাওয়া এই কথাটা বুঝে না নিজে নিজেই মুহাসিরে কুরান রসুলের মাপা দেখলে খুবই গুণা করছে কয় টেলিভিশন নিয়ে বসে গেলাম গান বাজনা নিয়ে বসে গেলাম না ঘুম থেকে উঠার পরে টয়লেটিং এর ফলে আর কোনো আর কোনো দায়িত্ব আছে কি দায়িত্ব বলেন তো আছে আলাদিন আল ইসলাম হাক্তুন আলকুফ বাতিল আল ইসলাম নুরুন ওয়ালকুফরুজুল যখন কুনি করা হয় তখন কাটুয়া হইলো بسم الله اللهم اعنی علانvtilaوت القرآن ذکرک و شکرک و حسن عبادتSL جو کن اکفانی হয় ها ہے تو کن کر دعا بسم الله اللهم ارحني رائحت الجننة ولا ترحني رائحت النار جو کن مک دوا ها ہے تو کن کر دعا ہا ہے بسم الله اللهم بید وجهی یوم تبيید دو جوه و تسود دو جوه جو کن الله আতনি কিতাবি বিইয়ামিনি ওয়া ওয়াহাসিবনি হিসাবান ইয়াসীরা যখন বাম হাত কোনই পর্যন্ত দোয়া হয় তখনকার দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বিসিমালি ওয়া লা মিন যখন মাথা করা হয় তখনকার দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা আযিল্লানী তাহতা যিল্লি আরশিক ইয়াওমা লা ইল্লা যিল্লু আরশিক যখন কান মুসা করা হয় তখন হইলো বিসফুল্লাহি আল্লাহআ করা হয় তহন কার হইলো বিসফুল্লাহ আল্লাহ আতিক রকি নার এবার বলেন তো মানব জীবনের কোন কাজে দোয়া নাই আমরা কোথায় দোয়া কোথায় খবর নাই কেন কারণ মালিক রে মালিক হিসাবে রানি না অনেক ক্ষেত্রে নি দেখে এই মালিক মনে করি কি দরকার করার এতক্ষণ পর্যন্ত যে দুয়া গুলির উদাহরণ আপনাদের সামনে পেশ করল। এই দুয়া গুলির শব্দ অনির্ধারিত সময় অনির্ধারিত এখানে কোন পদ্ধতি আলোচনার প্রসঙ্গের পক্ষ থেকে নির্ধারিত এমন দুয়ার মধ্যে হাত না তুলা সুন যে দুয়ার শব্দ নির্ধারিত নয় অথবা সময় নির্ধারিত নয় শব্দ নির্ধারিত নয় অথবা আমার বাচ্চা বাচ্চা কাচারে মানুষ বানানোর তোফিক দান করো হে আল্লাহ আমার হালাল রুজি রোজগারের তোফিক দান করো হে আল্লাহ আমার শান্তি সুখ শান্তি দান করো যা দোয়া করতে পারেন ফরজ নামাজের সালাম ফিরানোর পরে যা ইচ্ছা যদি দোয়া করেন তাইলে হাত তুলা শুনত কথা বুঝতে পারলেন কারণ সময়টা শুধু নির্ধারিত শব্দ নির্ধারিত নয়। কিন্তু সালাম পর যে সমস্ত শব্দের দ্বারা রসুন দোয়া করতেন ওই সমস্ত শব্দের দ্বারা যদি দোয়া করেন তাহলে সময়টাও নির্ধারিত হয়ে যায় শব্দগুলিও নির্ধারিত হয়ে যায় তখন হাত না তুলা শুনত জানে না বুঝে না নিজে আর দোয়া দেখলেই বলে আসলে শব্দ সব দোয়ার মধ্যে হাত তোলা বেদাত না শব্দ এবং সময় উভয়টা নির্ধারিত থাকলে হাত বেদাত হ্যাঁ শব্দ এবং সময় উভয়টা নির্ধারিত যে ক্ষেত্রে সেক্ষেত্রে হাত তুলা বেদাত যেখানে শব্দ নির্ধারিত নয় অথবা সময় নির্ধারিত নয় সেখানে হাত তুলা বেদাত নয় কাজেই ফরজনমাজের সালাম ফিরানির পরে রসুল যে দোয়াগুলি সেই দোয়া যদি আপনি তাহলে সময় নির্ধারিত শব্দও নির্ধারিত। ওইখানে হাত তোলা যাবে না কিন্তু ফরজনমাজের সালাম ফিরানির পরে আপনার জরুরতে আপনি যে কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন অবশ্যই হাত তুলা বেদাত নয় যারা হাত তুলে মোনাজাত দেখা মাত্রা এই মুনাজাত নিয়ে যেন আমাদের মধ্যে আর যেন বাড়াবারি না থাকে আর যেন বাড়াবারি না থাকে সময় নির্ধারিত শব্দ নির্ধারিত এর মধ্যে আর একটা কাজ নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি হয় নমাজের ভিতরে হাত তোলা নিয়ে বাড়াবাড়ি যারা তুলে যারা যারা তুলে না তাদেরকে যারা তুলে এরা ভুল হতে আসে জের জবর লাগানো আছে এগুলির জের জবর মিঠাই দিলে সে হাদিস গুলি হতে পারবে না আলেমগানে কারণ আরবি গ্রামারের সূত্র ধরে তারা জের জবর নিজেই প্রয়োগ করতে পারেন তারে কয় আলিম আছে উঠার পরে আরেকবার হাত তোলা হইতো এটা হাদিস পরবর্তীতে নিয়ত করার সময়ের হাত তোলার বিধান বাকি রাখিয়া কাজেই রুকুতে যাইতে এবং রুকু থেকে উঠার পরে যারা হাত তুলো তোমরা হাদিসে তো আছে শেষ যাইতে এবং শেষ থেকে উঠার পরে হাত হাদিস আছে মানো না কেন নিয়ত বাড়ার সময় নিয়ত করার সময় হাত তুলে অন্য সময় হাত তোলে না তারা সত্যিকারের অর্থে সমস্ত হাদিস সামনে রেখে সমস্ত হাদিস যাচাই বাছাই করে সেই অনুবাদে আমল করে এদেরকে যারা ভুল বলে এরা নিজেরা ভুল দোয়া নিয়ে হাত তোলা তো সুন্নত হাত যদি মুঠেও একজনের তোলে না নমাজের ফরজ ওয়াজীব লঙ্ঘন হবে না নমাজ বাতিল হবে না বড়জুর শূন্যতের খেলাফ হবে বড়জুর শূন্যতের হবে কাজে আমি রুকুত যাইতে হাত তুললাম না একটু সময়ের জন্য ধরে নিলাম রুকুত যাওয়ার সময় হাত তোলা একটু সময় জন্য ধরে নিলাম রুকুতার নমাসটা বাতিল হয়ে গেল না মাত্র শূন্যতের খেলা ভুলো খেলা ভুলো এইগুলি নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কোন কোনো মাঝাবে হাত রুকুতে যাওয়ার সময় উঠার ঘরে হাত তোলা নাই হানাফি মাঝাবে নাই বাড়াবারি যে মজাবে হাত হাততুলা নাই তাদেরকে হাত তুলতে বাধ্য করলেও হবে বাড়াবারি কথা বুঝলেন কিনা দেখেন গতকালকে যেখানে অনুষ্ঠান ছিল সেখানে আরেকটা কথা আমি বলে দিয়েছি সেটা কি শেষ করলে পরে সাফি মজাম্মতে আমিন জুড়ে বলা সবের কাজ হানাফি মজাম্মতে আসতে বলা সবের কাজ এবার বলেন যারা সাফি মজাবতে নমাজ পড়ে তাদের জন্য কি আসতে বলা সবের কাজ না জুড়ে যারা বাধার সৃষ্টি করে এরা এই ফেতনাবাজ সাফি মজাব মতে যারা নামাজ পড়ে তাদের মজাব মতে তাদের নামাজ আপনি বাধা দিবেন না কারণ হাজি সে উল্লেখ যে কোনো মজাব পালন করলে সব হয় যে কোনো মাজাব পালন করলে সব হয় সে সবের কাজ করছে আমি বাধা নাকি আর এক মজাবের সোবের কাজ করতে আমি বাধা দিলে এইটা হবে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা না বাধা না দিলে কেউ কাউকে মজাব মতে যে যত সবের কাজ করবে এদের কাউকে বাধা দেওয়া যাবে না এবার আসেনের সালাম ফিরানির পরে নিজের ভাষায় দোয়া করলে শব্দ নির্ধারিত তাকে তখন হাত তুলা শুন্য কথা বুঝে আসলো কিনা আল্লাহ ফক্রাবুল আপনাদেরকে আমাদেরকে এই করতে হবে এটা যার যার ইচ্ছা না আসতে জুড়ে আসতে জুড়ে যার যার অবস্থা মোতাবেক আপনি যদি মনে এসায় আস্তে দোয়া করতেন আসতে করেন বাধা নাই আপনি যদি মনে এসায় জুড়ে করতেন জুড়ে করতে পারেন বাধা নাই কিন্তু আপনি জুড়ে দোয়া করতে গেলে যদি অন্য লোকের কোনো বেঘাত হয় তখন আপনি এত জোরে দোয়া করতে পারবেন না দোয়া বলেন তসবি বলেন ওজিফা বলেন জিকির বলেন আপনি জুরে করলে যদি অন্য লোকের তসবি ভরতে বেদাত হয় কোরআন তেলাওয়াতে বেদাত হয় বেগাত হয় অন্য লোকের নফল নমাজে বেগাত হয় তাহলে আপনি জিকির ও জুরে জুড়ে ভরতে পারবেন না দোয়া ও জুরে করতে পারবেন না হ্যাঁ আপনার জিকির তসবি জিকির দোয়া দুরুদ জুড়ে ফরলে যদি অন্য কারো কোরআন তেলাওয়াতে বেগাত না হয় অন্যকারে কারো কারো ঘুমে বেগাত না হয় অন্য কারো ধর্মের কাজে বেঘাত না হয় অন্য কাজে কারো সংসারের কাজে ভেগাত না হয় দোয়া বলেন দুরুদ বলেন মতে যদি ফরো নমাজের আত্মাহিয়া সালাম ফিরাইয়া লয় কোনদিন তার হয়ে যাবে কিন্তু সব কম হবে অভ্যাস বানাই লইলে হবে কারণ কোনদিনের <muchos> সাথেমা ওই যে কইলাম সময় সময় এবং শব্দ উভয়টা যদি নির্ধারিত না থাকে কেমতাবস্থায় কেউ যদি আত্মা করে তার সাথে যে কোনো লোক শরিক হয়ে আমিন বলতে পারে কথা বুঝলেন কিনা দেখেন যে দুয়ার মধ্যে যে কোনো শরীক শরীক হইতে পারে এবং শরীফ হয়ে নার ইয় আল্লাহ আমাদের এই মুবারক জলসারে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ ইয়াল্লাহ পবিত্র কোরআনের সুরাতুল ফাতেহার বিভিন্ন নামের অর্থ এবং তাৎপর্য নিয়ে যা আলোচনা হইলো আমাদেরকে সঠিকভাবে বুজার এবং আমল করার পালন করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পবিত্র কোরআনের তসিরের উশিলায় আমাদের জিন্দে গানকে হেদায়ত করুন ইয়া আল্লাহ আমাদের সমস্ত মুমিন মুসলমান মুরদে গানকে নাজাদ দান করুন ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন ইয়া আল্লাহ যারা যত আসানিয়া হাতুরাইলাম প্রত্যেকের নেক বাসনারে কবুল মঞ্জুর করুন ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ্দার সালাম হজরত এ করিম সাল্লামের রৌজ শরীফে পৌঁছাইয়া দিন রা কনতাল রহিম সব রসিফুনা রবিলাম তালি হলকআল আয়